الحمد لله الحمد لله ان افضل مولى ورسولنا محمد وعلى اصحابه اجمعين انا هو قدنا منه في ايام كنا ومن كننا امنانا من يهدي بالله سلام ظلالا وَمَنْ يُضْرِلْ فَنَا أَجْلَهُ وَنَجْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَى اللَّهُ وَحْدَثُهُ لَا تَرِيدَ لَهُ الله تعالى عليه وعلى آله صاحبه وبارك وسلم اما بعد استعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم لا ينال الله منه و لا ولكن ينالوا التصوى بيكم كذلك فخرها لكم لتكفر الله على ما هدأوا وبشروا المخفرين وفأل أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأباث يا رسول الله قال سمة أبيك إبراهيم قالوا لما لنا فيها قال بكل شعرة حسنة قال سمسوف يا رسول الله দুর্গা নীন কুর্বানি হত্যা চিকিৎসা দিল হাত আমাদের সামনে এনেছেন আমাদের পরীক্ষা জন্য আমরা হালে ইব্রাহিম মানে ইতিহাসকে স্মরণ করে কতটুকু কুরবানি বেশ করি এটা আল্লাহ দেখতে চান জানা তো আল্লাহ তালা থেকে কিন্তু আল্লাহ তাহলে জানার উপরে বিচার করবেন না দেখবেন কোনো কোন বিচারক যদি কোন জানে তার কিন্তু জানার উপরে বিচার করার অধিকার হচ্ছে কিন্তু বিচার করতে হবে সাক্ষি প্রমাণ তো আল্লাহ তাহলে করার আগেই জানেন আমরা কি করবেন তিনি গ্রুপকে দিতে পারছেন এক গ্রুপকে দিতে পারছেন এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট আল্লাহ সেটা তাদের মধ্যে একটা উইড করার সুযোগ থাকবে আল্লাহ আমাদেরকে সুযোগই দিলেন তাহলে যাদেরকে বেস্ট দিলেন এরা কি করবার দেখাই এর উপর তো নম্বর নম্বর লিস্টার তারা বিচুর আল্লাহ করে সুযোগ দেখা হবে আমি সব জানি জানার উপরে দেখা আল্লাহ আমল কর আমিও দেখতেছি আমার রেখে তোমাদের আমল নামা প্রত্যেক কথা টেস্ট করা হয়েছে তিনি হারাতে রান্তে দেখতেছেন আমল নামা করা হয়েছিল তিনি কোন গায়ক জানেন না আমল নামা কাছে টেস্ট থেকে জানেন আল্লাহ বলেন বমিনা দেখবে তোমার কূর্বানি আশ্রয় জমি থাকে তো এই মাছ কুর্বানির মাছ যারা অঞ্জলি পেছে তারা বিরাট মানে তো জানের দুটি নেওয়া পৌঁছায় যায় তা না হলে তার শরীরের টুকরাও বুঝব এত বড় কুরবানি টাকার কোরবানি দানের কুরবানি যারা তারাও এই যে কোরবানি করতেছেগুলো পয়সা লাগতেছে अनेक कुरबानी के कुरबानी कर अल्लाह रास्ते बुरबानी के कुरबानी खुशी के कुरबानी अल्लाह तो गतमास कुरबान प्रेक्षापट की शुरू हल ए घटना अपना आरोप कर আচ্ছা কিছু মসাইল মধ্যে যায় কুরবানিকে আমলে আনার জন্য জরুরি ওই প্রসঙ্গ শুরু করা আগে তো একটা মসালা গ্রহণে আসল যেটা কুরবান कैलेंडार प्रत्येक बस्तुम लिखा टाइम टाइम हिसाब कर बेर हो नियमित सूर्य देखे अवस्था बुझे सेवाज पढ़ा ना चुनाव आने क्षेत्र में मुश्किल है छब्च तो, तो, दे। तो, तो, तो, तो देखा जाए लाइट आनंद मुश्किल है सब दिखे शहर आसने आलोच रुटे तो राज्य हिसाब निर्भर करते एक हिसाब से एकजुन काफाएर अमल करल যে টাইম লেখা আছে এর পরে আজান দেওয়া যায় এটা হল এক সতর্কতা সতর্কতা আজকে টাইম নিচ্ছে এগারো বারোটা এগারো বারোটা এগারো হলে আমরা আজান দিব ছোয়া বারোটা মিনিট হবে সতর্কতা কথা আলহামদুলিল্লাহ এখানে অনেক মসজিদের মুস্তালি থাকে অনেক দূরের থেকে ভাইরা আসে তারা এই মশলাগুলো এলাকায় পর্যায়ে দেয় এক মসজিদ থেকে অনেক মসজিদে মশলাগুলো চলে যায় যাতে এই মশলাটা করতে দেওয়া দরকার কাটায় কাটায় ওই টাইম মতো না দেওয়া দুটো পুলিশের সতর্কতা অবলম্বন তাদের সামনের থেকে ছয়া বারোটার জন্য আগার বারান্দা মসজিদে মসজিদের দোয়া পড়বে বারান্দার দোয়া পড়বে না মসজিদে ঢুকার সময় দয়া পড়বে সমস্যা হয় এই জন্য কর্তৃপক্ষের দায়িত্ব গেটের মধ্যে লিখে দেওয়া যে মসজিদের সীমানা চালিয়ে ওই বারান্দায় রেখে বাড়বে আর তারা যদি নিয়োগ করে যে আমাদের এই বারান্দা मस्जिद खान ना जो पार्टिसन आस्जिदा मस्जिद पार्टी आट आ घेरा बारंटा पावा देवा चार लक करा था ওইখান থেকে বয়স সেক্ষেত্রে তারা এত তারা মসজিদ মনে করে দারাটায় যেতে পারবে না এমনি ওখান থেকে তারা সন্ধ্য ওখান থেকে তেলার স্পল এতে পারবে না কিন্তু মসজিদের বাইরে এবং তারা ওইখানে জানাজা করতে চায় বিনা অপারগতায় মসজিদে দানজা পড়া নকরু তাহার কোন অপারগতা না থাকলে জায়গার ব্যবস্থা থাকলে মসজিদের ভিতরে দানজা পড়া নকরু তাহার ব্যবস্থা না থাকে তখন নক্রু হবে না যদি অল্প হয় আর ওরকম মানুষটা হয় যে বারোটা মসজিদে বেড়ে তো বিনা বিধায়ক সেখানে দানজা মসজিদ আসবে আবার জামাতের সময় ওখানে দাঁড়ালে জামাতের সব হতে মসজিদ ঘরে কিছু লোক ওইখানে দাঁড়ালে তাতে সব করবে না আবার এখানে জানাজ পাওয়া কিছু লোক আসলো তারা পায় নাই তারা ইচ্ছা ওখানে জামাজ করতে পারে মসজিদে তো করা যায় না দ্বিতীয়বার জামাজ করলে মাত্র হয় যেহেতু মসজিদের বাইরে ওখানে করতে পারবে এগুলো বারান দাম মাস থাকে ঢাকনাটা উত্তম করে জুতা রাখবে আমার ঢাকনাটা উত্তম তার নয় একটা মুসলমি ঢুকতেছে মুসলমিনের জুতা ওই লোকটাকে রিসেপন করুন তোলা লক্ষ দিয়ে সব দু আরা তোলা তো উত্তম হলো দুটো ঢাকা থাকবে আর একটা অবস্থা বলে শেষ করতেছি মসজিদে বাঘায় আমি তো আগেও করতেছি আমরা যে টেল করি এতে সাধারণত অপচয় হয় অপচয় থাকাবো যায় হয় একটা নাকি করল একবার কল ছেড়ে করতে আসে পানি করতে আসে তো হয়ে গেলে ওই উদ্যু যে না কিন্তু উদ্যুতে হারান উন্নত আর উঁচুটা হালাল না হারাম তা ইত্যাস করার কারণে পানির অপচয় করার কারণে উঁচুটা হারাম হবে তো সে গুণাগার হবে হারাম কেন করলো গুণাগার হল এইরকম যদি একশো মুক্তানি অপচয় করে তো একশো মুক্তান্লে হারামের আবার সেই একশো স্থানে হারা তাকে একত্র করে ওই মসজিদ যারা পরিচালনা করে তাদের কাঁদে আসবে এক নম্বরে ভুল আসবে ইমরান খানের ভুল আসবে মুসামালের উপর আসবে সব পরিচালনা করে তারা অপচয় বন্ধ করার ব্যবস্থা কেন করে নাই এজন্য জন্য তারা এক একজনের বোন এক একজনের কান্দা থাকবে আর সমস্তটা আসবে এই পরিচালকদের কান্ড যদি আছে মুশকিল হয়ে যাবে আমাদের ঘরের অবস্থা আছে ছেলে মেলে পানির অবস্থায় ওই একবার আছে ওটা আমাদের আছে ठीक है ज्ञान नहीं, नहीं, नहीं।, नहीं। इस्लाम कर আরেকজন এদের ধর্মীয় দৃষ্টিকোনে কি হয় এটা তারা মেলায় দেখেনা এটা আমাদের মুসলমান ইঞ্জিনিয়ার দেখুন উচিত ছিল ইঞ্জিনিয়ারিং দাঁড়াতে শিখে শিখুক্ট করো ইসলামের ট্যাম্প দেন সবচেয়ে ভালোটা হোক ট্যাম্প দেন তো টেপ আপনাকে এরকম হইতে হবে যে এটা ইচ্ছা করলে পানি করিলে পানি বন্ধ হয়ে যায় হ্যাঁ এরকম আমারও চেষ্টা আছে এরকম অথবা নিচে হাত দিলে পানি আসবে হাত ধরাইলে পানি বন্ধ হয়ে যাবে দুই রকম টাইম হইতে পারে এইগুলো কেউ যদি মসজিদ কর্তৃপক্ষ ব্যবহার করে তাহলে নেই পানি অটোমেটিক পানি বন্ধ হয়ে সে অপসায় গুনাঘার হবে না আরে একশো লোকের সমষ্টি আমাদের কাঁদে আসলো না এগুলো বিষয় কিন্তু খেয়াল না করলে গুনা তো মানুষের মসজিদেও করতে হবে মাদ বেসাও করতে হবে নিজের বাড়িতেও খেয়াল করতে হবে ডাল ম্যাম নষ্ট করতেছে কিনা গুনাঘার হইতেছে কিনা আমাদের আল্লাহ তারা প্রসিদ দান করে হঠাৎ এসে গেছে জহের এসে গেছে কিছু কথা বলে দিলাম যদি এটা আজকের আলোচ্য ছিল আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হল কুরবান নামাজের তরিকা ইনশাআল্লাহ ওইদের নামাজের আগ বলে দেওয়া হবে এখন কুরবানি সম্পর্কে বলা এটা বড় ফজিল্লা খুবই সজি লাগে কোরবানের জানুয়ারের প্রত্যেকটা পছন্দের উপরে আল্লাহ প্রত্যেকটা পছন্দ এবং এই জানুয়ার গুলো যখন তামা হয়ে গেছে মাথার কাছে চলে আসে আল্লাহ তালা এই আমাদের জন্য সওয়ারি বানাই দিতে এজন্য জন্য কোরবানের মোটা সাজা করতে বলা হয় আর কয়েকদিন আগে কিনে দেখে এমন জমানা শুরু হয়ে গেছে আজকাল কি একটা ইনজেকশন খায় ফুলের গ্রা মোটা হয়ে যায় জবাই করার পরে পোস্ট বৃদ্ধি হয় মনে পরে এইরকম ধোকাবাজি প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের শুরু করছে না তো মুশকিল হয়ে গেল আগে মধ্যে চেলে একটু লালন পালন করে কারো সুযোগ থাকে এরকম বাড়ির সামনে যদি সাথে কিন্তু মহাব্বত হওয়া কুরবানি দরকার মায়া লাগে ভালো তো এটা বহুতির জিনিস নদীকারী বিশল বলেছেন তোমাদের পিতা ইব্রাহিম সুন্দর তার মানে তোমার লতারাকে চালু এবং এটা না করার ব্যাপারে অনেক বড় ভোগ্য এক করে তোমাদের কাউকে তার দিয়ে থাকে যেখানে মালিক বাজায় থাকে বিশ্বাস করিবার মা কুরবানি করল না আল্লাহ না আমরা যেখানে ঈদের নামাজ পড়ি ওখানে ওর আশেপাশে যাচ্ছে না একশো বড় কঠিন আল্লাহ ভাল দিল এবং আল্লাহ কুর্বানি করার আদেশ দিল সব করে থাকেন কি অর্থ নির তোমার রবের জন্য ঈদ করো তোমার রবের জন্য তোমার রবকে খুশি করার জন্য আল্লাহ তাকে মা দিছে কিন্তু সে ক্রিসের কারণে এই না তো বেশি ना कुरबानी तीन दिन आज दस एगार बार ये तीन दिन तीन रात मध्य जारे साजार मूल्यपरिमान স্বর্ণ রূপা নগদ ব্যবসার মাল বা প্রয়োজন অতিরিক্ত সামানা মাল দেখা হয় স্বর্ণ রপসার মাল নগদ কিন্তু বিপরার কে গাড়িতে হয় এটাই ব্যবসার মাল নগদ তিরিক্তাবার প্রয়োজন অতিরিক্ত সাবান একটা জোমায় তাহলে সতেরো ঠাক ধরা হবে প্রয়োজন অতিরিক্ত ওটা মুম্বই করা হবে এরকম কত প্রয়োজন অতিরিক্ত ছাবারা হ্যাঁ দু একটা পালন করে আছে তাহলে ওটা দান ধরা ঘরে টেলিভিশন আছে এই জিনিস তার ঘরে তার মালিকানায় অতিরিক্ত সামান যদি রাখা না দেখা না তারপরে তোর আসলে প্রয়াসের অতিরিক্ত এখানেও দাম হিসাব করা হবে সাড়ে দাম দশ বারো হাজার টাকা হবে কোরবানি করা জরুরি পাঁচশো জিনিস মিলানো হবে এখানে ফোন মোবাইল এগুলো পরের অতিরিক্ত না এগুলো প্রয়োজনের ভিতরে तोल मिले बारो हजार साढ़े बार ऊपर बर्तमान मार्केट मूल्य आनुमानिक बारो हजार टाइम कुरबानी कर তার দাম হয় প্রত্যেকের পক্ষতে করতে হবে প্রত্যেকের পক্ষটা করতে হবে হ্যাঁ সেখানে ওই নখল না করে তারা করবে যাত্রা তার উপরে অজিৎ যাত্রা তার উপরে অজিব হ্যাঁ যদি বলে মেয়েকে দিচ্ছি দায়ের হয়ে যাবে স্ত্রী আমি বললো যে আমাকে উজাগর দাও তোমার টানু তো হয়ে যাবে কিন্তু অনুমতি ছাড়া করলে হবে না স্ত্রীর অজীব আদায় হবে না মেয়ে একটা বাপে ধরে দিল মেয়ে একটা আটাই হবে না করেন আরো সমস্যা অনুমতি ছাড়া তার একটা ইচ্ছা না হলো এই জানুয়ারের মধ্যে আরো যারা যারা শরীফ হয়েছে সবাইটা বাতিল হয়ে যায় মেয়ে একটা বাতিল এর যারা যারা শরীর ছিল সবার এটা জানোয়ার এক ইচ্ছা নষ্ট হয়ে গেলে পুরানো নষ্ট হয়ে গেল পরে বসি পরে ওইগুলো দিবেন আল্লাহ তো বলতেছিলাম যে কারো এটা করতেছিলাম এতে মতো করতেই যার কারো উচিত না তার জন্য তিনি ইচ্ছে তারও হৃদ করা উচিত দুই হাজার আড়াই হাজার টাকা একটা বকরি কম একটা পাওয়া যায় সে এই মেয়ে আবেগ করে কারণ কোরবানের দিনগুলোতে থেকে করল্লাহকে রাজকুশি করার আর কোন যতই বাড়ে তার মধ্যে কোরবানের থেকে উত্তম আর কমে বাজার কাজে তারপর খরচ না আল্লাহ তাকে তভিক দিয়ে থাকে অজিত না হওয়া সত্ত্বেও তাদের কুরবানি করা উচিত এইটা বলো কাল করে এটা দায়িত্ব কুরবানির দিন বলে দিলাম যে দশ এগারো বারো তিন দিন পর্যন্ত করা যায় এই তিন দিন তিন মাসের মধ্যে যার মালিকা নেয় পরিমাণ টাকা থাকবে টাকা তাদের এক বছর থাকতে হয় এক বছর এখানে তিন দিন তিন দিনের একদিন টাকা থাকে ওই পরিমাণ টাকা অজীব হয়েছে কিন্তু খোদা না করুক এই তিন দিনে কারো কাছে পরিমাণ টাকা ছিল মাসালা না যাওয়ার কারণে বা যে কোনো কারণে সে কোরবানি করতে পারে না বা কারণে সবাই হাসপাতালে হয়েছে গরমে নিজেই ফেলেছা তার দাম নিয়ে তারা দি তিন দিন পার হয়ে পরে একটু হয়ে মালিকানা টাকা কিনু তিন দিন পরে এখন কোরবানি করে দেয় হবে না এখন কি করে দিলে ওই কুরবানির জানুয়ার কিনতে টাকা গরিবদেরকে হরচা করে দিতে হবে দান করে দিতে হবে জানুয়ার কোরবানি দিলে হবে ও টাকা খরচা করতে এই হলো কোরবানির দিন এই তিন তো প্রথম দিন ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে কুরবানি করা যাবে ঈদের নামাজ আগে হইতে হবে তারপরে কুর্বানি ঈদের নামাজে আগে বেশি করে সেটা গ্রস্ত খাওয়ার জন্য করতে আর দিনে কোরবানি কিছু আগে নামাজ হইতে হবে তারপর কুরবানি এই হলো দিন হয়ে তারিখ হয়ে গেল কোন তারিখের মধ্যে করতে হবে कुरबानी बस भेड़ा बकरी डुम्बागुलेड़ा डुम्बा सम्पर्क अदिकाश बच्चों तरह बस बैठे थे दस हजार मास बे दी पार्क भरा पड़े ना तो भेड़ा जी हमें कुरबानी चल কিন্তু বকরি ছাগল এগারো মাসের হয় আর দেখতে এক বছরের মতো দেখা যায় তবে পোরা হইতেই হবে এক বছর বোঝা দেবে ছোট জানুয়ারে এক বছর যেটা একবার দেওয়া যায় পনেরো জানুয়ার যদি গরু হয় তাহলে পূর্ণ দুই বছর পূর্ণ দুই বছর সর্বোচ্চ পারে কম দা হোক সব আসুন পাঁচজন তিনজন হোক দুইজন একজন হোক সব আপনি সর্বোচ্চ সাত গরু বহেষ এগুলো একই ওষুধ শরীর একটা কাটা কিন্তু উদ যদি তাহলে পাঁচ বছর বয়স হচ্ছে পাঁচ বছর তখন আর কুরবানি করার নিয়ম না যা উত্তম না উত্তম নাহার হলো একটা চুলি হঠাৎ করে তার গলার মধ্যে লেগেছে খারাপ থাকবে কত দক্ষ পাবেন গানটা গলা কাটানো গড়ে খালি শরীরে একটা খুঁচা দেওয়া মধ্যে গলা জামাল গুলো হইতে হবে তুটি মুক্ত হইতে হবে রোদ মুক্ত হইতে হবে এইরকম দুর্বল যে কাল হ্যাঁ এক তৃতীয় কাটা ভাঙা লেস কাটা এই ধরনের জিনিস আল্লাহকে বেস করা হবে বাচ্চাকে দিবেন ফেরে আর বাচ্চার বাচ্চাকে দিবেন এই সমস্ত লেমরা ঝোলা এই জন্য ईदर नाम कराते ना पार्ले करें कितु निजे उपस्थित थकबे তো পারে মিলে হ্যাঁ পড়ে বলে কুরবানি করি জান মা থাকবে দক্ষিণ দিকে वई दिए সম্পূর্ণ নয় বন্ধ হওয়ার আগে চামড়া শিল্প আরম্ভ করা বিশেষ এখনো কোনো আগে হয় না যায় আরাম চামড়া খোলার আগে বিক্রি দেয় আমরা না জানার তরুণ করে লম্বা দটা দাঁড়িয়ে গাড়ি কোনো জরুরি না জরুরি আছে তো চারটা নাল তিনটা কমপক্ষে কাটতে হবে খাদ্য নালি হাত নালি আর দুই পাশে আসে রক্ত চলাচল করে এর মধ্যে একটা হল কুরবানি তিনটা যদি না কাটে দুটা কাটলো মাত্র একটা কাটলো তাহলে হবে তিনটা কাটতে হবে সমস্যা থাকবে অনেক আর ওইখানে চুরি কুরবানি করে চুরির মাথা ঢুকায় হয়ে গেল তখন যদি তার জরুরি না ভালো আল্লাহ পাওয়ার পক্ষ থেকে হাবিলিকা প্রথান যেমন যখন সেটা একদমই সীমিত হয়ে যাবে তখন তো আমরা চিন্তা আরম্ভ করবে গোস্ত পান গোস্ত পানোর পরে একটাই উত্তম যে তিন মাস পরে একদম চিন্তা রাখবেন এক ভাগ আত্মীয় সবকে দিবেন এক ভাগ পকির মিস্ত্রকে দিবে এটা উত্তম কিন্তু পুরানা নিজে খায় কুরবানি করে না কুরবানি করা জরুরি গতটা করা শরীরে জরুরি করে নেই ওটা হলো উস্তাহাব তিন ভাগ করবেন এটা উস্তাহ উত্তম কারণ ডিভিশন চায় তাদের তো উৎসবটা করতে হবে আর পাশ করতে যায় সব নিজে খেয়ে নেল অসুবিধা নেই তাহলে ডিভিশন করা জরুরি না এজন্য আপনার কোনো প্রতিবেশিত যু অবসলিম থাকে আমি যান হত্যা করা যেহেতু জরুরি না সবটা নিজে ভেজিবা তাদের বস্তু খেয়ে হ্যাঁ তারা মুসলমান হয়ে কুরবানের বস্তু এত মজাদার তাহলে কত মজাদ তারা আগে ভালো তাদেরকে দেওয়া যাবে দেখার ক্ষেত্রে কিন্তু যাবে না মুসলিম কুরবানের ভিতরে আছে কুরবানি করে দিল তাদেরকে কোন অংশ দেওয়া যাবে না তাদের আগের দিন সিস্টেম ছিল মুল্লারে কল্যাণ দিতে হবে এটা চলবে না কন্যারে কন্যা দিয়ে থাকি জবাই করতে বলি তাহলে কুরবানি বাতিল হয়ে গেল হ্যাঁ ওটা আপনি দিতে চান কুরবানি বাতিল কিন্তু পারিশ্রমিক বাংলা চামড়া তুলে দিল গুষ বানাই দিল দিতে থেকে নেন এখান থেকে না তো গোনা হচ্ছে এখন এই গোনার নেই যে এখান থেকে যে জবাই কাঁদলে বা গোস্ত বানালে ওলাকে দিতে ওই গোস্ত দাম পাত বাজারে ওইটুক গোস্ত কিনতে গেলে দাম পাত দামটা বের করে ওই টাকা আল্লাহ রাস্তায় খরচা করে দিতে হবে দিলে আপনার যে ভুলটা হয়ে গেছিল এটা কি হয়ে গেল সাপারা হয়ে গেল সিদ্ধ হয়ে গেল শুকুরবারের সিদ্ধা যে আপনি পারিশা হওয়ার খরচা করেন ওই পরিমাণ গর্তের দাম কত দুই কেন দুশো টাকা খরচা করে তারপরে চামড়া সম্পর্কে আছেন চামড়া সম্পর্কে বসতে এই যে এটাকে পাকা করে আপনি নিজে কানে লাগাইতে পারেন ডায় না বানান হ্যাঁ দস্তর খান আল্লাহ দস্তর খান কুরবানি দাতার জন্য বিক্রি করা মাকরু তাঞ্জিব মাকরু তনুত্তম মকরু তানজি মানে অনুত্তম ঠিক না আর যে গরিকে দিলেন তার জন্য দেখা যায় কিন্তু দাটা নিজের এটা অর্থ অত্তরে গেল করে দয়াওয়ালা বিক্রি না করা যায় এত সপ্তাহে বিক্রি করে চামড়া থাকলে তো নিজের আমার মতে লক্ষ এখন যে বিক্রি করে ফেলবে এখন তার জন্য ওয়াজি ওই টাকা গরীবদেরকে দান করে দেবে অরত্তম কাজ করতে এখন ওই টাকা না বিক্রি করতে করতে গরিবদেরকে দান করে দিতে হবে তো চামড়ার ব্যাপারে সবচেয়ে উত্তম পন্থা হলে চামড়াকে চামড়া রেখে গরিব আত্মীয় সঙ্গে দিয়ে দেবে গরিব তা লেভেলের দিকে দিয়ে দেবেন তাদেরকে দিয়ে দেবেন এদেরও দরকার আপনিও দরকার এদেরকে যখন আপনি গরিব তা লেভেলেনদেরকে দিবেন সব ডব হয়ে যাবে দানেও বললেন ব্যাপারে অবদান রাখবেন আল্লাহ জমুরের টিকায় রাখার ব্যাপারে আপনি একটা চামড়া দিয়ে অবদান আসলে ম্যাডামে আপনার নতুন অভিযোগ করবেন যে লোকগুলো কোরআন টিকায় রাখার জন্য আমার দিনকে রাখার জন্য কোনো দেখে নাই আপনি তালেবলেন যারা এদেরকে দেওয়া এবং প্রতিষ্ঠানের মাধ্যমে দেখানো এটা উত্তম আপনার নিজেদের দেখা লাগলো না মেঘবনের ওষুধটা পেয়ে গেল সবটা গাড়ি আর ঠিক কেন আপনি দেখলেন রাখবেন সাত ছয়শো টাকা হ্যাঁ দাম দিবে চুরে লিলে পাঁচ পাঁচশো টাকা দেয় অনেকগুলো নিলামে যখন বিক্রি করবে তুই দেখা যাবে যে হাজার বারোশো টাকা বিক্রি করারশো টাকা বিক্রি করছে তা আপনি নিজে ব্যস্ত ছশো টাকা আর গরিব তাহলে বারোশো টাকা দাম করার কমিটার ব্যাপার আর এইখানে পাঁচ ছয়শো টাকা ব্যস্ত হয়েছে নিজে ব্যস্ত গেলে এত কম আর পঁচিশানের জন্য এত বেশি তাতে উদ্ভিদ বেচনা বাড়ানোর জন্য আখরাতে সব কিভাবে বাড়ে তো টাকা দিল উত্তম তাহলে আখরা দিয়ে দিলেন কত থেকে ব্যবসা হল সব দেখতে পাই গেলেন একান্ত যদি চায় নিজে আসে গরিব আস্তে স্বজন কিন্তু কাটতে চাই তাহলে মাত্র ছাড়া দেখে বলেন চামড়া তোমরা নিয়ে যাও দেশের টাকা গরিবদের জন্য দাও কিন্তু আমি নিজ আসে কিছু খরচ করতে চাই আমাকে খরচ দাও ব্যবসা করি না ব্যথা হবে ওরা কিছু টাকা আসে চাই নিজে আছে খরচ করার তাহলে মকরু তো দেখে গেলেন আমার যদি নিজে খরচ করতে ওটাও হয়ে এটা ভালো এই হলো চামড়া सर्वशेष्टिध प्रश्न को दीस जारे वजिब ना जारे निशाद नहीं ताकत दे उत्साहित कर जब ले आ जाते निर्दिष्ट हो निर्दिष्ट हो धनि क है ना না যখন তখন নির্দিষ্ট হয় না গরিবও কিনছিল দুজনটা হারাই গেছে না গেছে না তারপর দু আবার একটা একটা কিনছে কিনার পরে ওই যে হারাই গেছিল ওই দুটাও পাওয়া গেছে গরিবের পাওয়া গেছে দরিদ্র পাওয়া গেছে আর গরিব দিতে হয়ে গেছে ওটা হারা গেছিল তার কেনা জরুরি ছিল না আবার কিনছে আরো কোথাও অজিব কিন্তু ধরি তাদের দুটা কেনা আছে একটা দিলেও সে না করলে তো কোরবানি হয় না একটা করলে হবে এখানে রাজ্য হলো তুই গরিবের একটু বুঝছিল দেখা যাবে আল্লাহ এটা অসুস্থ হয়ে গেছে ক্রান্ত হয়ে গেছে যে অবস্থা করবানি চলে না তো গরিবের জন্য মশলা সে অবস্থায় করবানি বলতে পারবে তার জন্য মুখ্য হবে কিন্তু ধনির দর মশলা ওটাকে রিজেক্টেড করে তার দুপুরে একটা কিনতে হবে ওটা দুই নম্বর একটা মশলা আপনি কোন মৃত্যু আত্মীয় স্বজন নামে পোষণ নিয়ে একটু কুরবানি করতে চান আপনার নামে মায়ের নামে দাদার নামে কাদির নামে রসুল্লাহর নামে তালের নামে সত্যিটা ইজানও এবং সেই বস্তার হুকুমে আগের মতো সবটা নিজে খেতে পারেন উত্তম তিন দাসমাকি কিন্তু কোনো বিত্যুত অর্থ চলে যায় আমি তো চলে যাচ্ছি টাকা রেখে গেলাম এবার আমার নামে তোমরা দিবা আমার টাকা দিয়ে আমার নামে দিবা एक क्या लोक मारा गए टोटाल गस्त आप सच्चा करबानी कर टोटाल गस्त सच्चा करस्त आनी रास्ता सामने लगे দ্বিতীয় কয়েকটা কারণে কোরবানি বাতিল হয়ে যায় আগাম হচ্ছে কয়েক শরীর মিলে করতেছেন একজনে গস্ত খাওয়ার নিয়ে কোরবানির উদ্দেশ্য চিন্তার হারাম তাহলে সবার আসলে তার ইনটা হারাম তার উচিত সে একা করি পড়ুক ভেড়া দুপাটি পড়ুক কারোর সাথে তার ছবি পড়তে পারে আপনি অংশীদার করতে চান থেকে সেক্ষেত্রে এটা মাসে আর কয়েক ছবিতে চন্দোর বাড়ি করবে তখন বস্তু করার সময় অনুমান করে ভাগ করা না তখন মেটে সমান হারে ভাগ করছিল করছিল মশলা কোরবানি জানার ভিতরে যদি কেউ চায় তো আশিকার অংশ নিতে এক ভাগ নিলু এটা নিতে পারে আশিকার অংশ অসমাজ যে বসছে এখনো অলিমা খায় নেই অলিমা খায় নেই অলিমার বাদার চাইলে কুরবানের ভিতরে তার ভাগ যায় ভাত শে কুরবানের ভিতরে কি এক ভাগ নিল দুই ভাগ নিল টপিক আছে কুরবানি যাওয়ার ভিতরে দুই ভাগ উত্তম ভাগ আপনার আপনা নিচ্ছে মেয়ের জন্য এক হাত নেবে এই আট চাষ কূর্বাদের সাথে চলবে অলিমা দুই বছর অলিমা চায় সব হাত কিন্তু এই দুটো যদি ছাড়া কূর্বাদের সাথে আর কৃষি মিলানো যাবে না আর এই হলো সংক্ষিপ্ত ভাবে জরুরি বাস্তায় এটা আমরা আপসে আলোচনা করি সবায়ের জালা দাল হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুমতaleph এই কুরবানীর কাছে সংপন্ন করার তৌফিক দান করুন আমিন সুবহানাল দাওয়ালা আলহামদুলিল্লাহি